আলহামদুলিল্লাহ হির আলমিন আলহি আসফাঈয় হইতে অনেক সময় লেগেছে অন্যতম প্রধান একটি দুর্গর মধ্যে মুসলমানরা যখন ঘেরাও করে রেখেছেন হসুনুল কুথাইবা নামে এই দুর্গে সেখানে বেশ কিছুদিন ধরেই ঘেরাও করে রেখেছেন কিন্তু কোন সমাধান হচ্ছে না তাদের পানির সাপ্লাই যখন বন্ধ হয়ে গেল এবং নবী করিম সাল্লাম যখন কিছু কামালের মতো যেগুলো নিয়ে গলা ছড়ার জন্য ১৪ দিন পর্যন্ত এই অব্যাহত থাকার পরে তারা শেষ পর্যন্ত সন্ধির জন্য কথা বলতে প্রস্তাব পাঠালো তাদের অন্যতম লিডার ছিল কেনানা ইবিন তিনি এসে নবী করিম করবেন এসে কথাবার্তা বলবো কিভাবে এই দুর্গ আপনাদের কাছে হস্তান্তর করব রক্তপাতের চেয়ে বেশি না হয়ে তিনি পারমিশন দিলেন যে ঠিক আছে এবং শেষ তারা আসলো এসে তারা যে সন্দেহের ভিতরে একমত হচ্ছে সবার জীবনের নিরাপত্তা কাউকে হত্যা করা হবে না আত্মসমর্পণ করলে তারা এখান থেকে চলে যাবে এই বাড়ি ঘর দুর্গ এবং তাদের এলাকা ছেড়ে অন্য জায়গায় তারা বিতাড়িত হয়ে যাবে তাদের জীবনের নিরাপত্তা থাকবে তারা শুধুমাত্র সাথে যাওয়ার সময় তাদের কিছু মাল খাওয়া দাওয়ার খরচ সামান্য রাহা খরচ এবং আত্মরক্ষার জন্য চোর ডাকাতে থেকে সামান্য কিছু অস্ত্র নিতে পারবে কিন্তু আর বাকি সব মুসলমানদের কাছে হস্তান্তর করে চলে যেতে হবে এই সন্ধির এই চুক্তিতে শেষ পর্যন্ত ব্যাপক রাজি হল তারপরে রাজি হওয়ার প্রাককালে তারা এসে বললো যে আমাদের এখানে অনেক বিশাল ফার্ম ল্যান্ডগুলো গুলো আপনাদের কাছে দিয়ে গেলাম কিন্তু এগুলা তো আপনারা চাষবাস করতে পারবেন না কারণ মদিনার লোকেরা এত দূরে এসে চাষবাস করার মত ওনাদের সে সামর্থ্য ছিল না তারা বলল যে ঠিক আছে আমাদের বাড়িঘর দুর্গ দিয়ে গেলাম মাল দৌলত অনেক কিছুই কিন্তু জমিনগুলো যদি আপনাদের মালিকানায় চলে যায় আমাদেরকে বরগা দেন আমরা চাষবাস করব। আর আপনাদেরকে গেলেন এবং কারণ সাহাবিদের এত সংখ্যক নাম্বার ছিল না এত স্কিলড ওয়ার্ক ফোর্স ছিল না এগুলাকে ঠিক মতো করা রক্ষণাবেক্ষণ করার জন্য। তখন তিনি বললেন ঠিক আছে তারা টুকুম আলাদা লিখে মাসে না যতদিন আমরা চাই তোমাদেরকে এইভাবে আমরা চাষবাস করার জন্য রাজি হয়ে গেল সেখান থেকে তারা আরো দূরে কিন্তু চাষবাস করার জন্য তারা আসতো ফসল দেখার জন্য আসত পরবর্তী পর্যায়ে তারা এভাবে কন্টিনিউ করে ওনার সময় ওনার পরে আবহকার দেওয়াল সময় ওমরা দেয়াল আনার সময় তিনি তখন তাদেরকে সেখান থেকে সেই বরকার অধিকার থেকে তাদেরকে তিনি অব্যাহতি দিয়ে দেন তারা সেখান থেকে পরবর্তী পর্যায়ে সিরিয়ার কাছাকাছি তাইমা এলাকায় এবং ফিলিস্তিনের আর যেটা কি বলা হয় জেরিকো সেখানে তারা চলে যায় এরপরে নবী করিম সাল্লাম যখন এর আগে অনেক ইহুদিদেরকে বন্দী করেছিলেন তো তাদের মধ্যে তিনি যারা ইসলাম কবুল করেছে তাদেরকে তিনি মুক্তি দিয়েছেন তো তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাফিয়া রাজি যিনি ছিলেন আখতাব অনেক আগেই আগের যুদ্ধে অলরেডি তার মৃত্যু হয়েছে তিনি যখন নবিকারী ইমসা আলি সাল্লাম ওনাকে অফার করলেন তুমি যদি ইসলাম কবুল করো তাহলে তোমার মুক্তি হয়ে যাবে আর তিনি ইসলাম কবুল করে ফেললেন এবং পরবর্তী সময়ে সঙ্গে নবী করিম বিয়ের বিয়ে ব্যবস্থা হয়ে যায় সেই কাহিনীটি আমরা এখন তার আগে এই দুর্গের বিজয় হওয়ার পরে মুসলমানের হাতে প্রচুর সম্পদ আল্লাহ তালা তুলে দিলেন মালে গনিমত যে খবর অলরেডি আল্লাহ তালা হোদায় বিয়া সন্ধির সময় মুসলমানদের মন খারাপ করে চলে আসছিলেন আল্লাহ বলে দিয়েছেন অচিরেই তোমাদেরকে আল্লাহ প্রচুর গণিমতার সম্পদ দিয়ে তোমাদেরকে আল্লাহ করে দেবেন এবং এই সম্পদ পাওয়ার পরে মুসলমানদের অনেকের অবস্থা অনেক ভালো হয়ে গেল বিশেষ করে মহাজির গণ যারা মক্কা থেকে মদিনায় কিছুটা অন্যান্য আনসারী সাহাবিদের শেল্টারে ছিলেন তাদের সঙ্গে বাড়িতে ওনারা টাকা দিয়েছিলেন ওনাদের ঘরের অর্ধেক ছেড়ে দিয়েছিলেন এবং কাউকে কাউকে ওনারা অন্যভাবে কিছু খেজুর গাছটা ভাগ করে দিয়েছিলেন এগুলো তোমার এগুলো আমার ওনারা মোদিনায় এসে এখন তো আলহামদুল্লা অবস্থা ভালো হয়ে গেল ওনারা ওনাদেরকে সব ফেরত দিয়ে দিলেন প্রত্যেকের নিজস্ব নিজের পায়ে দানার মতো ব্যবস্থা হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই ফলে আল্লাহ তালা মুসলমানদেরকে একদম স্বয়ং সম্পূর্ণ করে দিলেন আর কোন অভাব অনুরদিনায় থাকলো না আয় সার দিয়ে তাহলে আনহা এই বিষয়ে হওয়ার পরে গনিমতের মাল যখন মুসলমানদের কবজায় চলে আসলো তখন উনি বলেন আমরা বলছিলাম মুসলমানরা এখন আমরা একটু প্যাট ভরে খেজুর খেতে পারবো। এর আগে মদিনার খেজুর ওনারা একটু হিসাব করে খেতেন প্রতিবেলা প্যাট ভরে খেতে পারতেন না এরপরে আসছে যে একজন বেদুইন এই খাইবারের যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন তিনি মদিনার বাসিন্দা নন বাইরের। তার একটা সাংঘাতিক ভালো একটা ঘটনা আছে তিনি ইমান আনলেন খাইবারের আগেই বা খাইবার যুদ্ধ চলা অবস্থায় তারপরে বললেন উহা জুরুমা আমি কি আপনার সঙ্গে হিজরত করে ফেলবো আমার বেদুইন এলাকা ছেড়ে আপনার সঙ্গে মদিনা চলে আসবো নবী করিম সাল্লাম তাকে ওয়েলকাম করলেন এবং বললেন হ্যাঁ ঠিক আছে এরপরে নবী করিম সালামের যুদ্ধে অংশগ্রহণ করলেনাকে খাইবারের ঘনিমতন মালের একটা অংশ দিয়ে দিলেন যেহেতু তিনি অংশগ্রহণ করেছেন তিনি বললেন আহ মুহাম্মদ মাদুকা আমি তো এই মালের জন্য আপনার অনুসরণ করিনি ইসলাম কবুল করিনি বরং আমি শাহাদাম যে এখানে আমার তীর বৃদ্ধ হবে আর আমি আল্লাহর কাছে শহীদ হয়ে যাব আর জান্নাতে চলে যাব নবিকা রহিম সাল্লাম তাকে তখন লক্ষ্য করে বললেন ইনতাস তুমি যদি আল্লাহর কাছে সত্যি খাঁটি নিয়তে সাহায্যের তামান্না করে থাকো তাহলে আল্লাহ তালা তোমার এই তামান্নাকে সত্যি প্রমাণিত করে ফেলবেন এরপরে যখন যুদ্ধের এক পর্যায়ে তিনি আরেকটি কবিলা এতে দুর্গে আক্রমণ হচ্ছিল উনি সেখানে দৌড়ে গিয়ে জয়েন করলেন কিছুক্ষণ পরে শাহাবায়ক রাম ওনাকে নিয়ে আসলো যেন গলার মধ্যে তীরবিদ্ধ হয়ে আসেন ধরে নিয়ে আসলো নবী করিম সালাম বললেন আহু আহু সে কি ওই লোকটাই যে এটা আল্লাহ সে আল্লাহ তালার সঙ্গে সত্যি সত্যি প্রমিস করেছিল ওয়াদা করেছিল তামান্না করেছিল আল্লাহ তালা তার তামান্নাকে সত্যি প্রমাণিত করে দিয়েছেন নবী করিম নিজে তাকে দাফন কাফন করালেন এবং তিনি আল্লাহ আপনার এই বান্দাটি আপনার রাস্তায় হিজরত করে এসেছে তার বেদিন পল্লী থেকে এবং আপনার রাস্তায় সে লড়াই করেছে সে আল্লাহ আপনার রাস্তায় শহীদ হয়ে ইতিকাল হলো তার আল্লাহ তার এই শাহাদতের সাক্ষী আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ সে এই যুদ্ধে খাইবার যুদ্ধে সাংঘাতিকভাবে লড়াই করেছিল তারপরে সেখানে তার ইন্তিকাল হয়ে গেল তিনি আহত হইলেন পরে তিনি মারা গেলেন নবী করিম সাল্লসমের কাছে জানাজার জন্য বলা হলে তিনি বললেন সল্লু আল্সাহ এই তোমাদের লোকটির নামাজ তোমরা পড়ো জানাজা আমি পড়ব না তোহুলা সবাই খুবই মন খারাপ হয়ে গেল কি ব্যাপার কি এই লোকটা এত জেহাদ করে এখন তো ওনাদের দৃষ্টিতে শহীদ হয়ে গেল অথচ রসুল্লাহ সাল্লাহম তার জানাজা পড়াবেন না সবার মনটা খারাপ হয়ে গেলে কি হয়েছে তিনি সবার অবস্থা দেখে বুঝতে পারলেন যে সবাই খুব শক্ত হয়ে গেছে তখন তিনি বললেন তোমাদের এই সাথীটি কি হয়েছে জানো সে আল্লাহর রাস্তায় এসে কিছু খেয়ালাত করে বসেছে ঠিকই লড়াই করেছে কিন্তু তার মধ্যে খেয়ানাত ঢুকে পড়েছিল কি তাদের একটা মালার মতো কোনো কিছু ইহুদিদের এই ছিল গনিমতের মালের মধ্যে মাত্র দুই দেড়হাম দাম এইটাকে সে চুরি করে নিয়ে কারণ নিয়ম হলো গনিমতের মাল জমা হবে এবং যিনি কমান্ডার আছেন যুদ্ধের যিনি পরিচালনা করছেন তিনি সবাইকে বন্টন করবেন ওনার কাছে সব জমা হবে মাল কিন্তু সামান্য একটা মাল সে নিজে ঢুকাই রাখছে লুকিয়ে এর লোভ সামলাতে পারেনি তাহলে এখানে বোঝা গেল যে কোনো কোন সময় মানুষ দিনের অনেক বড় কাজ করবে কিন্তু তার ভিতরে সামান্য দুর্নীতি ঢুকে পড়বে সামান্য আমার তের হয়ে যাবে একটু লোভ সামলাতে পারিনি সংগ্রহ করতে পারিনি যার কারণে মানুষ অনেক ত্যাগ কোরবানির পরেও দেখা যায় তার ভিতরে কিছু এই জাতীয় ত্রুটি হবে এবং সেটা আল্লাহ তাল কাছে মোটেই পছন্দ নিয়ে নয় হয়তো তার মোটেই কবির না হতে পারে এই মুহূর্তে একটি বড় কাণ্ড ঘটল আপনারা জানেন আবির নিয়ে হিজরত করে গিয়েছেন অনেকে তার মধ্যে জা ফেরাম আবি তালেবাজি আল্লাহ আনহু তিনি হচ্ছেন নবী করিম সাল্লা চাচা তো ভাই কার ছেলে আবু তালেবের ছেলে জাফর আনহু উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে এই বলে যে উনি পৌঁছে গেলেন কারণ হোদায় বিয়া থেকে আসার পরে নবী করিম সাল্লা সাহাবিকে পাঠালেন এই খবর দিয়ে চিঠি লিখে আমর উমাই আদম রি রবি আল্লাহ আনহুকে যে আবেশ নিয়ে পাঠালেন চিঠি দিয়ে আবেশী নেওয়ার বাদশাহ কাছে ইসলামের দাওয়াত দিয়ে এবং সেখানে তিনি আহ আরেকটে চিঠি দিয়েছিলেন যে বলেছিলেন লক্ষ্য করে যে আপনার ওখানে আমাদের যে মুসলিম কয়েকজন লোক এখন রয়ে গেছে হিজরত করে গিয়েছিল আপনি তাদেরকে শহীদ সালামাতে মদিনায় পৌঁছানোর উদ্যোগ নেবেন এই অনুরোধ করছি আমি চিঠি পাওয়ার পরে বাদশাহ দুইটা শিপ ঠিক করলেন দুইটা জাহাজ ঠিক করে দিলেন দুই জাহাজে সবাই উঠে মদিনার দিকে খাইবারে চলে আসলেন খাইবার ওনাদেরকে দেখে নবী করিম এত খুশি হলেন তিনি মন্তব্য করলেন মা আদ্রি বেআারু বেফা আমি জানি না কোনটা জন্য আমি বেশি আনন্দিত হব খাইবারের বিজয় অর্জন না যা ফর আমার তা ভাই তার বাহিনী নিয়ে লোকজনকে নিয়ে ফেরত এসেছে কত বছর পরে এইটার কারণে বেশি খুশি হব না খাইবারের বিজয়ের কারণে বেশি খুশি হব আল্লাহ তালা আমাকে দুইটা খুশি একসঙ্গে দিয়েছেন তিনি খুবই আনন্দিত হলেন এবং ওনাদের সঙ্গে আবার ইয়ামানের আরেকটি গ্রুপ এসে যোগ দিল খাইবারেই সেই বিষয়ে এসেছে সাহাবি আবু মুস আদ আসআর আহ নাম আপনারা শুনেছেন তাই না আশ আরি কবিরার লোকজন কিন্তু ইয়ামানের বাসিন্দা ওনারা প্রায় কোন কোন কোনো রেওয়ায়তে জন কোন কোন রেওয়ায়তে বাউন্ন জন লোক আবু মুসা আস আলী রাজিয়াল সহ ইয়ামান থেকে ওনারা মদিনার দিকে রওনা করে দিয়েছিলেন তো যদি স্থলপথে আসেন কষ্ট বেশি তো ওনারা নৌকা বা জাহাজ কিছু যোগার করে ওই এসে মদিনা থেকে দূরে যেখানে এলাকার আশেপাশে জাহাজ ছিল ইয়ে তো আর ছিল না কি বলে স্টিম ইঞ্জিন তো ছিল না তাই না তো ওনারা উঠলেন তো উঠে প্রায় যখন কিছুক্ষণ জার্নি করলেন তখন বাতাস উল্টা দিকে ছুটল উল্টার দিকে বললেন ঠিক আছে তোমরা আসো ভালো হয়েছে আমাদের সঙ্গে যোগ আমাদেরকে নবী করিম সাল এখানে থাকতে বলেছেন যেহেতু তোমরা চলেই আসো এখানে আস ঠাকুর কিছুদিন আমাদের সাথে এর মধ্যেই খবর এসে গেল চিঠি এসে গেল যে তোমরা মদিনায় চলে আসা তখন ওনাদেরকে নিয়ে ওনারা একসঙ্গে মদিনার দিকে চলে আসলেন এসে ওনারা খাইবারে জমা দেখা করে ফেলেন এই গ্রুপ সহ বিরাট বাহিনী চলে আসলো আর কি। ওনারা যখন আসছেন তখন নবী করিম সাল্লা আগে থেকে আল্লাহনাকে খবর দিয়ে দিয়েছেন আশা কবিলার লোকগুলো খুবই ভালো মানুষ ছিলেন ইয়নের লোক লোকরা এমনিতেই ভালো আপনারা জানেন সুন্দর বুদ্ধিমত্তা এগুলো আসলে ইয়ামানের লোকদের আল্লাহ তালা এরকম সুন্দর জ্ঞান এবং বুদ্ধি দিয়েছেন এখানে এসেছে হাজির ওনারা আসার আগে কাছাকাছি এসে গেছেন এই সময় রসুল্লাহাম সাহাবাই কালামীকাল তাদের অন্তরটা ইসলামের ব্যাপারে তোমাদের চেয়ে আরো বেশি নরম আরো বেশি সফট তারা ইসলামকে আরো অনেক ভালো করে কবুল করেছে তারপরে সাহাবিরা দেখলেন তাদের মধ্যে এই আশা কবিরা কবির লোকগুলো এসে গেছেন আবু মস আসি সহ ওনারা যখন কাছাকাছি এসেছেন ওনারা স্লোগান করতে করতে আসছেন ছড়া বলতে বলতে আসছেন কিভাবে গাদান আগামীকাল কি আমরা আমাদের অতি প্রিয় লোকগুলোকে মিট করব মুহাম্মদ আর তার সাথী গুলোকে এভাবে করতে করছেন আসলে যখন এসে দেখা হয়ে গেল খাইবারে ওনারা এসেই হাত মিলালেন মুসাফাহা করলেন এই মুসাফাহা এই মক্কামুদিনায় মোসাফাহার সিস্টেম ছিল না এটা ইয়ামানে ছিল। তো ইয়ামান এ ছিল ইমাম মোসনাদ হাদিকে বলেছেন যে ইয়ামানের লোকেরাই এই মুসাফাহার হ্যান্ড শেইক এই তরিকাটা আমাদের কাছে নিয়ে এসেছিল পরে আমরা সবাই এটাকে অ্যাডপ্ট করেছিলাম আর এমনি রসুল আগে আরবদের লোকদের মেইনলি ছিল তারা আলিঙ্গন করার মতো আমাদের মত করতো না তারা একটি জড়িয়ে ধরে তারা কপালে দেওয়া আরব রাজার থেকে বাকি হেজাদের অঞ্চলে আসে আর কি রেওয়াজ তাদের প্রশংসা করে আশা কবিরা ব্যাপারে ইয়ামানের লোকদের ব্যাপারে নবী কারিম সাল্লাম বলেছেন আশা আর ফিহা মিসকুন আশা আরি কবিরার লোকগুলো অবস্থান মানুষের মধ্যে এমন তারা থাকলে সেই সেই জনগোষ্ঠীটা সেই সমাবেশটা এত সুন্দর হয় যেমন কোন প্যাকেটের মধ্যে আতর থাকলে যেরকম সুগন্ধ ছড়িয়ে পড়ে তাদের উপস্থিতি ওই জনসমাবেশকে এত সুন্দর করে তুলে ধরে আতরের সঙ্গে তাদেরকে তিনি তুলনা করলেন তিনি আরো বললেন তাদের প্রশংসা করে ফিল গাজবে আসার লোকগুনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো জায়গায় যুদ্ধ কোনো জায়গায় এরকম সফরে গেলে তাদের যদি খাবার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল খাবার কমে যায় তখন যার কাছে যে খাবার আছে এগুলাকে তারা সব এক জায়গায় জমায়েত করে করে এগুলাকে সবাই আবার রেশনের মতন ভাগ করে করে করে খায় কারো দশ কেজি ছিল একজনের কাছে এক কেজিও নাই কারো কাছে সব শেষ হয়ে গেছে কিন্তু সবাই সম বন্টন করে খায় এরা হলো সুন্দর কোপারেশন এবং মনোভাবে লোকজন তারা আমাদের অংশ আমি তাদের অংশ তিনি তাদেরকে নিজের মতো মনে করে ফেলেন যে আমি তাদের লোক তারা আমার লোক এত ওয়েলকাম তাদেরকে তিনি করলেন আহ আরেকটি রেওয়ায় সেটা সুরা মা চুয়ান্ন নম্বর আয়াত উপলক্ষে মোস্তাদ খা এসেছে যে যখন সুরা আলমায়দার চুয়ান্ন নম্বর আয়াতটি নাজিল হয়ে গেল বাদা আউজ সাহিদ রাজিম يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فساوف ياتي الله بقوم يحبهم ويحبونه يحبهم ويحبونه اذل الذين على المؤمنين عزته على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لوم تلايم ذلك فضل الله ياتيه নবী করিম সালাম এর উপরে যখন এই আয়ত নাজিল হলো সে আয়তামাটা আগে শুনি আল্লাহ তালা বলেছেন হ্যাঁ তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম কবুল করার পরে আবার মোরতাদ হয়ে যায় তাহলে মনে রেখো আল্লাহ তালা তোমাদের কোনো পরোয়া করবেন না বরঞ্চ আল্লাহ আমন কিছু লোকজনকে নিয়ে আসবেন যারা যাদেরকে আল্লাহ সত্যি মোহবত করেন পছন্দ করেন এবং তারাও আল্লাহকে খুবই পছন্দ করে তারা মোহাম্মেদের জন্য সব সময় হবে খুবই বিনয়ী আর কাফেরদের ব্যাপারে তারা অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকবে তারা আল্লাহর সাথে জেহাদ করবে আর তারা কোন ব্যক্তির কীটি সৃজন সমালোচনা বা তাদের কোনো ধমক তাদেরকে থামিয়ে দেবে না তারা ভয় পাবে না এটি হচ্ছে আল্লাহ তালার বিশাল দান যাকে চান আল্লাহ দান দান করেন আল্লাহ অনেক দিন তিনি অনেক কিছু জানেন এই কমটা কারা যাদের এত প্রশংসা আল্লাহ তালা করলেন করে আয় এত তেলা আবু মুসা আনুকে বললেন হুম কৌমা মুসা আবু মুসা এগুলো তোমার কম কথা আল্লাহ এখানে বলছেন তোমাদের আশাড়ি কম ইয় লোক লোকদের ব্যাপারে বলা হয়েছে এবং তিনি আবু মুসা আসার আহুকে ইশারা করে ওনার দিকে ইঙ্গিত করে কথাটা বলছিলেন তিনি আরো তাদের প্রশংসা করেছেন আলুসাল্লাম এই দলটা পরে তিনি তাদেরকে বলেছেন তাদের উপলক্ষে যে তারা কোরআনকে এত মহব্বত করতো যে আমি জানি যে কোরআনের সঙ্গে সহব্বত কোরআনের সঙ্গে সম্পর্কর ক্ষেত্রে তাদের আওয়াজটা শুনে আমি বুঝতে পারি যে এইটা আশাড়ি লোকের আওয়াজ তারা এত কোরআন তেলাওয়াত করে হি না বিল্লাইল রাত আসলেই তারা কোরআন তেলাওতে লেগে যায় তার যত মধ্যে পারে এমনি তেলাওত করে ও আরে হুমানা বিল্লাইল আমি তাদের ঘর দেখে চিনি তাদের ঘর থেকে রাত্রে আলো আসে নূর আসে ও আইন কুন্তুল্লাম আ রানা জিলাহাজ নাহ যদি রাতের বেলা এই নূরটা আমি দেখি না দিনের বেলা এই নূরটা আমি দেখি না কিন্তু রাতের বেলা ঠিকই তাদের ঘরে আমি নূর দেখি আসলে চলে আল্লাহর হাজির হয়ে যান যে কারণে নূর চলে আসে ফেরেস্তারা তো নূর নূরের চমক সাধারণ মানুষ না কিন্তু এটা সুল্লা সাল্লা আসলাম দেখেছেন এখন আসলো এই সফিনায় বা এই যে সিপি করে আশারিরা এসেছিলেন আর জাফর আবি তালে আল আনুর সঙ্গে যে সমস্ত মহাদের সবাই এসেছেন তাদের মধ্যে একজন মহিলা ছিলেন আসমা বিনুম সাল্লা এক ধরনের আত্মীয় হন তো উনি আসলেন মদিনায় ওই খাইবার থেকে যখন সবাই মদিনায় পৌঁছে গেলেন তিনি এসেছিলেন হাফসারাদ আল্লাহ সঙ্গে দেখা করতে অমর আনুর মেয়ে এবং নবী করিম সাল্লা বিবি। তো দেখা করতে আসছেন আহ তিনিও আিজত করেছিলেন এখন তিনি এখানে এসেছেন তো ওমর সময় ওম রাধেলা দেখতে আসছেন হাফসা রাদাকে সে দেখ একজন মহিলা আছে তিনি বললেন দেখে মান হাদিহি এই মহিলাটা কে মা তার ওনার মেয়েকে জিজ্ঞেস করলেন আসমা বিন তো অমাইস তখন তিনি বলেন ওই যে ওই মহিলা যিনি আসমা বিনতে অমাইস যিনি হিজরাত করে আবিস উনি তখন তিনি মন্তব্য করলেন অমর আনহুস ও হাবসা ওই ওই আসমা সাগর পাড়ি দেওয়া ওই আসমা আচ্ছা তা আসমা বলছে না হ্যাঁ আমি ওই আসমা ঐটা কিন্তু আবুকার মেয়ে আসমানা এই আসমা আসমাবিনতে অমাইস ওখানে গিয়া পড়ে থাকি লাভ হল কি রাসুলকুম যে আমরা নবী করিম সালামের অনেক সঙ্গ আগে থেকেই পেয়েছে হিজরত করে আপনারা ওখানে গিয়া সেফ জিন্দি কাটিয়ে বসে বসে এই মুদিনার ওনার সঙ্গে সঙ্গে মিস করলেন গেলেন আগে হিদে করে লাভ হলো কি একটু খোঁটা দিয়ে খোঁটা দিয়ে কথাটা বলে দিলেন এটা খুব লাগলো রাগান্বিত হয়ে গেলেন কে আল্লাহ আল্লাহর কব এরকম হতে পারে না কিন্তু মারসল ইসালাম ইউ যা ইয়ুম ওয়াই ইয়া এখন এটা কি করি হবে আপনারা নবী করিম সাল্লা সংক পেলেন আপনাদের কারো ক্ষুদা লাগলে উনি তো খাবারের ব্যবস্থা করে দিবেন বা উনি ওটা দায়িত্ব আপনাদের নিয়েছেন আর আপনাদের মধ্যে কেউ যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে আপনাদেরকে নসিহত করার জন্য সংশোধন করার জন্য শিক্ষা দেওয়ার জন্য রসুল সাথে থাকলেন আপনারা ওনার সঙ্গ পেলেন এইভাবে আর আমরা হাবাসা আর আমরা ইসলামের কারণে দূর দেশে চলে গেলাম যেখানে যেটা অনেক দূরে ছিল আমাদের এই মক্কার জমিন থেকে হেজাজ থেকে আহ মক্কা মদিনা থেকে কত দূরে এবং সেখানকে লোকেরা তো ইসলাম কবুল করেনি আমরা একটা অমুসলিম সমাজে আটকে থাকলাম আর এটা কি আমরা শখ করেছিলাম রসুল্লাহ এটা তো আল্লাহ রাস্তায় করেছি এবং রসুল্লাহ সাল্লাসমের দিনের কারণে আমরা এটা করেছি আর তো আগে চলে গিয়েছে এখন আমরা বুঝে ঠকে যাবো আপনারা খুব জিতে যাবেন আল্লাহর কাছে পার্সোনালি ভালো ছিলেন কিন্তু ধর্মযাতকরা অন্যরা তাদেরকে বাঁকা দেখেছে আমি এখন আপনার এই কথা শুনে খুব কষ্ট পেয়েছি আমি অবশ্যই নবী করিমিস যাব যে কথা ঠিক কিনা আমি যা যা বলছেন আপনি খুব সব বলবো একদম একটা তিনি নবী করিম সাল্লাহ আসলেন এসে বললেন শুনছেন আপনার সাহাবি অাহু কাদা বা কাদা তা তিনি কি বলছেন আমি আমি বলছি এটা সেটা আমি বলছি ও যা তাই বলছি তখন নবী করিম সাল্লাহাম আসমার্লাহ জবাব দিলেন মদিনায় এসেছে তাদের একটি হিজরত হয়েছে আর তোমাদের হিজরত হবে দুই হিজরত নাকি আল্লাহর কাছে পাবা নিয়ে আবার মদিনায় কাজেই কখনো বরাবর নয় অন্যের আসে কথাটা অন্য ভাবে বর্ণিত হয়েছে আমরা নাকি অনেক আগে আবি গেলে কি হবে সেটা তো আসল হিজরত না আসল হিজরত মধ্যে একটা ওইটা ওনারা আগে পেয়েছেন আমরা লেটে এসেছি আমরা ওখানে জাস্ট কিছু সময় কাটিয়েছি আসল হিজরতের তারা যত আগে করেছে তারা বেশি পাবে তারা মদিনা হিজরত করেছ দুই জায়গায় তোমরা হিজরত করেছ তারপর এই হাজির শোনার পরে এই যে কথা হচ্ছিল আসমারদের রাহের সঙ্গে অমরাজির আহান পরে রসুলের সাথে পরে বলেন যে এখন তিনি বলেন তারা বলে যে কয়েকজন ছিলেন ওনারা সব খবর নিতে আসলেন সবাই দলে দলে এরকম ঠিক কিনা আমার থেকে চেক করতেছেন এরকম কথা হয়েছে কিনা ওনারা খুবই খুশি হয়ে গেলেন মাফি দুনিয়া শাহিন মিমুল্লা সালাম ওনারা মনে করলেন যে ওনারা হোক বেকায়ত হয়ে গেছে নিজেরা শোনার জন্য আসমাকে গিয়ে জিজ্ঞাসা করে এরপরে নবী করি ইম সালাম এই মহাজেবদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা শুনো তো লা তোমরা লাগছে কিছু ঘটনা আমাকে দুই একটা ঘটনা বলবা কারণ কোনোদিন আবেশ নিয়া জাননি আরব দেশের বাইরে তিনি কথা জানি শুধুমাত্র সিরিয়া গিয়েছিলেন সে ছোটকালে তো অন্য দেশের কালচার সংস্কৃতি বা কিছু জিনিস জানানো খুব ইচ্ছা হলো উদ্রেক করলো যে এতদিন ছিল ওখানে দুই একটা জিনিস বল দেখে কি দেখলাম ওখানে আল্লা তু তখন ওখানেকার একজন যুবক বললেন বালা ইয়ার আমি আপনাকে একটা কথা বলবো আমি একটা সাংঘাতিক ঘটনা দেখেছি আমার খুব দিলে লেগেছে বাইন মারাত আমি বসাচ্ছিলাম একদিন এক জায়গায় দেখি যে একজন মহিলা যে একটু ওই গির্জার মধ্যে করে করে খাদেমার মতো আছে খুব এবং হয়ে গেছেন মহিলা। মিন মা তাদের গিজার পাশে পানি নাই দূরে কুয়া আছে সেখান থেকে মহিলাটা একটা বড় পাত্রে হয়তো চামড়ার পাত্র হবে এরকম কিছু ওই এক কলসির মতো একটা বড় পাত্রে করে পানি ভর্তি করে মাথায় করে করে নিয়ে আসছেন বুড়ো মানুষ কষ্ট করে নিয়ে আসছেন হাঁটছেন রাস্তা দিয়ে ফাতান কিছু ফ্যামার রাত বেফাত দুষ্টা খেলাধুলা করছে একটা যুবক ছেলে তার কাছে দৌড়ে আসলো এসে পেছন দেখি মহিলার ঘাড়ে হাত দিল দিয়ে দিল একটা ধাক্কা মহিলাকে ঘাড় ধরে দিল ধাক্কা ভাঁখার রাত আলার তাই হা মহিলা উপর হয়ে হাঁটুর মধ্যে গেড়ে বসে গেলেন উপর হয়ে পড়ে গেলেন বুড়ো মহিলাটি ফন কাস করল তাহা আর তার এই পানির যে কলস ছিল বা যে জাতীয় ছিল এটা এটা ভেঙ্গে পানিগুলো সব পড়ে যখন তার এই কষ্ট সেরে যখন উঠিয়ে বসলেন আর যুবকের দিকে তাকালেন তিনি এই যুবক যে যোগ করলো বা যুবক আনন্দ করছে ফান করলো এই মহিলা বুড়ো মহিলাকে এত কষ্ট দিয়ে মহিলা দিকে তাকিয়ে মহিলা ওই যুবকের দিকে তাকিয়ে বদা করলেন তুমি দেখতে পারবে একদিন যেদিন আল্লাহানেচার করার জন্য ও জামাল আউ আলীন আহরিন আর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাইকে আল্লাহ সমবেত করবেন হিসাব নেওয়ার জন্য ও তা সেদিন হাত আর পা সাক্ষী দিবে কথা বলবে হাত দ্বারা কি গুনা করা হয়েছে পা দ্বারা কি গুণা করা হয়েছে কোরআনের কথা আছে না এগুলো সেদিন আহ সব সাক্ষী গাদান সেদিন তুমি দেখতে পাবে আজকে মজা করছো আমাকে এই কষ্ট দিলে বুড়ো মানুষটাকে এই মজার স্বাদ সেদিনটের পাবে তোমার অবস্থা কি হবে সেদিন আল্লাহর কাছে আর আমার এই অবস্থা কি হবে এই মন্তব্যটা ওই আমাদের হাবাসার মহাদের দিলে কিভাবে আল্লাহ কোন উম্মত কে মুক্তি দিবেন রেহাই দিবেন যেখানে তাদের আ দুর্বল লোকদের উপর জুলুম হলে সবল লোকেরা সেখানে অ্যাকশন নেয় না এতে বোঝা গেল যে আবিসার লোকজন কিন্তু আসলে ইসলাম কবুল করেনি অনেক একজন আমাকে প্রশ্ন করেছিলেন একজন বড় একজন পণ্ডিত প্রশ্ন করলেন আচ্ছা আবিস বেশ প্রায় সখানিকের মতো বা একটু কম মুসলমানরা অনেক বছর ছিলেন তারা ইসলাম দাওয়া দিয়েছেন তো কিছু প্রমাণ পাওয়া যায় না ওখানে ইসলাম কবুল করেছে কোন খবর পাওয়া যায় না এরকম একটা প্রশ্ন আমাকে কারণে তাদের অবস্থা মোটেই ভালো ছিল না এবং তারা ইসলামকে ভালো চোখে দেখেনি এটা বোঝা গেল এবং সেখানে যে উনি নিজে একলা তো সারা দেশে সবকিছু করতে পারছে না ওনার বিরুদ্ধে একবার বিদ্রোহ হয়েছে আমরা পড়ে গেছি ওনার ক্ষমতা উল্টে দেওয়া হচ্ছিল পরে কোনো সাহায্য করতে গিয়েছিলেন বললেন ওই কমের কি অবস্থা হবে যে কমের মধ্যে দুর্বল লোকদের প্রতি সবল লোকেরা অত্যাচার করে কিন্তু সেগুলোর কোন বিচারের ব্যবস্থা থাকে না বাদশাহ পার্সোনালি ভালো মানুষ ছিলেন কিন্তু গোটা সিস্টেম গোটা জাতি যাদকরা সবাই দুর্নীতিগ্রস্ত ছিল আপনার হেরাকাল বিকৃতি এসেছে গোটা সমাজকে সেটা কলুসূতী করেছিল এরপর আরেকটি ঘটনা আসছে ওখানকার উম্মা হাবিবা এই দুইজনে কিন্তু যে উম হাবিবা আবু সুন্দর হৃদরৎ করে আসার পরে ওনার স্বামী মৃত্যুর পরে নবী করিমসালসলাম ওনাকে শাদী করেছিলেন এই দুইজনেই উল্লেখ করেছিলেন যে জাকা দুইজনে বললেন যে আমরা ওদের একবার গির্জা দেখতে গিয়েছিলাম মনে করলাম দেখি তাদের তারা খ্রিস্ট ধর্ম অনুসারী ঈসা আল্লাহ অনুসারী তাদের গির্জা দেখতে গেলাম গির্জা গিয়ে দেখি যে এত ছবি বিভিন্ন রকমের ছবি লটকানো হ্যাঁ তো ঈসা আলাহ ইসলামের ছবি থাকে মারিয়াম আলা ইসলামের ছবি থাকে আরো কত তাদের বিভিন্ন রকমের যারা সেন্টস আছে তাদের ছবিগুলো থাকে তারা এগুলা উল্লেখ করলো যে কেমন কথা আল্লাহর রে বাদত করে বা নবীর এক নবীর অনুসারে ছবি দিয়ে কি করে তারা এটা কেমন কথা মন্তব্য করেছিলেন এই লোকগুলোর আবস্থা হচ্ছে তাদের মধ্যে ভালো কোনো বুজুর্গর দিন লোকের ইন্তেকাল হয়ে গেলে বানা আল কবরিহিম মসজিদান তারা তাদের কবরের উপরেই মসজিদ বানায় ও সৌয়ারিলকা সুয়ার আর ওই মসজিদের মধ্যে ওই কবরওয়ালাদের ছবিগুলো টাঙ্গিয়ে রাখে আল্লাহ খারাপ সৃষ্টি হবে আল্লাহ এবং আপনারা জানেন এখানে অনেক চার্চের মধ্যে তাদের বড় বড় বুজুগদের তথাকথিত বুজুর্গদেরকে তারা দাফন করে কোথায় চার্চের নিচে মাটির ফ্লোরের নিচে অনেক ফ্লোরের নিচে তাদের অনেক সেন্টের খবর তো এই জিনিসটা ইসলামের মধ্যে একদম খবরদার অথচ বাংলাদেশে দেখা যায় কোন কোন জায়গায় মসজিদের ভিতরে মাজার পাওয়া যাচ্ছে এটা ঠিক নয় নবী করিমসাল্লাম বলেছেন এদের ব্যাপারে খুব সাংঘাতিক কঠিন মন্তব্য করেছেন এটা হবে আল্লাহ তার কাছে অত্যন্ত খারাপ সৃষ্টি ওখানে থাকা অবস্থায় আহ খাইবারে তখনও তিনি আসেন এই সময় আরেকটি কবিরা লোকজন চলে আসলো আদন দাউস কবিলার বিশাল এক প্রতিনিধি দল চলে আসলো দাউস কবিলার একজন ভালো মানুষ ওনার নাম হচ্ছে তোফাইল ইবন আমার আদাউসি রাদ আনহু আমরা ওনার ইতিহাস পড়েছি তিনি মক্কাতেই এসেছিলেন তিনি তখন মক্কায় আসলেন তখন কাফেরা ওনাকে সাবধান করেছে দাওস তিনি ইসলাম কবুল করেছেন কবুল করে তারপরে নবী করিম সালামকে বলছেন যা এখানে থাকার দরকার নাই পাইলে তো তোমাকে আক্রমণ করবে নিজের এলাকায় চলে গিয়ে সবাইকে দাওয়াতি কাজ করা তো সাহাবি তিনি তার কবিরা বেশ দূরে ছিলেন সাত বছর হতে চলছে এখন গিয়ে তিনি ওই খাইবারের মধ্যে ওনাদের সবাইকে তিনি ওনার কবিরা বহু লোককে নিয়ে চলে আসছেন ইসলাম কবুল করিয়ে দেখা করতে আর তারপরে প্রায় সত্তর থেকে আশি ঘর কবিলের মানুষকে নিয়ে তিনি আসেন যার মধ্যে একজন আছেন এরপরে আবু হরাইরা রাজু আল্লাহ তালহু যখন মুদিনে আসছিলেন তিনি আমি আসলাম ওই সময় আমি এসে পাইনি বাকিরা চলে গিয়েছিল খাইবার নবী করিম সালাম সাথে দাহা করতে কিন্তু আমি মুদিনায় থেমেছিলাম তারপর আমি উদ্দিনায় ঢুকে প্রথমে নবী করিম সাল্লা মসজিদের নবমী সেখানে যাকে তিনি না বানিয়ে গিয়েছেন মদিনার শাসনকর্তা এবং মসজিদের ইমামতি করা দায়িত্ব দিয়ে তিনি হচ্ছেন সেবা অর্ফতারু উনি তখন নামাজ পড়াচ্ছিলেন আমি সকালে জয় করেছিলাম তিনি যে কেরাত পড়েছিলেন সেটা মনে আছে দ্বিতীয় সুরা পড়েছিলেন ওয়াইল উল্লোতা তো আমি যখন এই সুরা শুনলাম আমি বললাম ওয়াইল উল্লি ফুলান ওয়াইল মুতাফিফিনের মধ্যে আছে ওই লোকগুলো আল্লাহ যারা ওজন নেয় আরকিয়ে ওজন কমিয়ে দেয় এদের জন্য জাহান্নাম এদের জন্য ধ্বংস এদের জন্য ওয়াইল এই সুরা যখন পড়ছিলেন তখন আহ আমি মনে মনে বললাম ওয়াইল উল্লি ফুলান কত ক্ষতিগ্রস্ত ওকে ওনারা সবাই আসলে মদিনায় গিয়েছিলেন প্রথমে গিয়ে দেখলেন যে রসুল এখানে নাই তা আবুহাম বলেন যে আমরা বললাম যে আমরা তো ওনার দেখা করতে এসেছি তখন ইমাম সাহেব আমাদেরকে কিছু খাবার টাবার দিয়ে বললেন মোসাম্মদের সঙ্গে কথা বলে খাইবারের অনেক গণিমতার মালের কিছু কিছু অংশ আমাদেরকে দিলেন সাহাবিদের পরামর্শ নিয়ে পারমিশন নিয়ে আলোচনা করে পরামর্শ করে আমাদেরকে কিছু শরিক করে দিলেন আমি যখন রাস্তায় হাঁটছিলাম নবী করিম সাল সঙ্গে দেখা করার জন্য আমি তখন রাস্তা শেষ হয় না ওনার দেখার আগ্রহ কখন কত তাড়াতাড়ি পৌঁছবো আমি কবিতা পড়ছিলাম ইয়া আল্লাহিন তুল ইহা ও আনা ইহা আল্লাহ আনী যে হ্যা এত রা তুমি শেষ হও না কেন রাস্তা কেন শেষ হয় না এই কষ্ট করে এক কুফরীর জায়গা থেকে আমি আল্লাহ নবীর কাছে যাব আমি যাব আমার সঙ্গে আমার কৃতদাস ছিল হবো রাজনী বলেন কৃতদাসটা কিছুক্ষণ পরে রাতের অন্ধকারে গেল পালিয়ে আমার কাছ থেকে যখন নবী করিম সাল আলী কাছে আমি বায়াত করলাম এসে ওনার হাত ধরে দেখা হয়ে গেল বাবা ই না তারপরে দেখি যে ওই গোলামটা পালিয়েছে এখানে আসলে তখন আমি করার পরে নবী করিম সালাম বললেন গোলাম আবহরাই এই যে তোমার কৃত দাস ফা তুহুয়া হরিহু আমি তখন নবী করিম সাল্লাহামকে পেয়ে এত খুশি হয়ে গেছি আমার এখন আর গোলামের দরকার না আমি গোলাম ইয়ার আসল তাকে রাস্তায় আমার এবং তার সঙ্গে লোকেরা দাও ছিল ওখানে আসলো তখন তাদের মধ্যে একজন লোক ছিল এই বেচারা তার অবস্থা হল এই যে ওই এলাকায় সফর করতে করতে মদিনায় মদিনা থেকে খাইবার আস্তে আস্তে বেসারা একটু শরীর খারাপ হয়ে গেল মদিনায় কিন্তু আবার একটা জ্বর আছে এটা অনেককে ধরে ফেলে জ্বরটা অনেক বেড়ে গেল এখন বাড়তে বাড়তে এমন হয়ে গেছে সে এখন আর সহ্য করতে পারছে না সে কি মনে করে এমনি খুব ভালো মানুষ ছিল এখলাসের সাথে এই শঙ্কবুল করেছে সে একটা কেঁচে হাতে নিয়ে তার আঙ্গুলগুলো কাটলো আঙুলের জয় জয় ব্যথা করছে দিল কেটে এগুলোকে আর এখন তার এই করুণ পরিণতি হয়ে গেল এটা তার আত্মহত্যার মত হয়ে গেল কিনা যে আঙ্গুল কাটলো আর সে কাটার কারণে রক্তপাত্র মারা গেলো এখন তো তোফাই লিখবেন আমার রেলা আনহ যিনি তাদের আমির ছিলেন লিডার ছিলেন তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন আহারে ব্যথার কি উপায় হবে তিনি ওনাকে স্বপ্নে দেখে ফেললেন আমার আনহু রা আহু হাই আসানা দেখলেন যে না মাসা আল্লাহ ইন্তকাল যে হয়েছে তার খুব সুন্দর হালত আছে আল্লাহর কাছে তবে রাহু মোকাবতি আনিয়া দায়ীঘিরে শুধু একটা দিনের হাত দু কাপড় দিয়ে ঢাকা বাকি চেহারা সব সবকিছু সুন্দর আল্লাহর কাছে খুব ভালো হালতে আছে হাত দুটো কাপড় দিয়ে ঢাকা তখন জিজ্ঞেস করছেন যুবকটাকে যে ম্যা সোনা আবেকার তুমি যে মারা গেলাই ভাবে করে তোমার আল্লাহ তোমাকে কি ব্যবহার করলেন কি ডিলিং হলো আল্লাহর সঙ্গে আল্লাহকে কিভাবে পেলা তোমার এবারে খুশি না বেদা কলাফারি হিজরাত ইনী ইহি সাল আল্লাহ আমি যে আল্লাহ নবীর তবে তোমার হাত দুটো ঢাকা দেখি কেন কাভার করা কেন তখন তিনি স্বপ্নে জবাব দিচ্ছেন ঐ লোকটি নান্নে হামিনকে আমার আফসাদা আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হয়েছে তুমি যেটা নিজের হাতে ফাসাদ করছো ওটাকে আমি ঠিক করবো না বাকি সব মাফ করে দিলাম তোমার এই কাজ তুমি নিজের হাতে কেন নিজের ক্ষতি করতে গেছো হাদিসে আছে লা কেউ নিজের ক্ষতি করতে পারবে না কারো ক্ষতি করতে পারবে না দুইটাই খারাপ তো তুমি এই কাজ করেছো এইটা আমি ঠিক করব না জান্নাতে যেতে হলে এটা নিয়েই যাবা তোফালদাদ আল্লাহটা শুনে স্বপ্নটা দেখে খুবই হয়ে গেলেন তিনি দুটাকে আপনি মাফ করে দেন নিশ্চয়ই হয়তো আল্লাহ তারা তারা অবশ্যই কবুল করবেন আহমদুলিল্লাহ এক বাচ্চারা পার হয়ে গেল এরপরে আমরা আজকে শেষ করবো যেটা সেটা হচ্ছে মুসলমানরা যখন দখল করলেন তখন তিনি সাফিয়া রাদি আল্লাহ আনাকে দাওয়া দিয়েছিলেন যে তুমি যদি ইসলাম কবুল করো তাহলে তুমি মুক্ত হয়ে যাবে নবী করিম সাল্লাম দাওয়াত তিনি গেলেন এবং সদা কাহা এবং তিনি বলেন তোমার মোহর হচ্ছে তুমি তো বন্দি দশা থাকার কথা কৃতদাসীর মর্যাদা পাওয়ার কথা কিন্তু তোমার মোহর হচ্ছে তোমার মোহর হলো তুমি মুক্ত হয়ে যাওয়া স্বাধীন হয়ে যাবে এটাই তোমার মোহর এবং কোন রেওয়াজ অন্যতম সর্দার হয়ে এবং আখতাবার মেয়ে এই মহিলাকে তার সান অনুযায়ী আপনি তাকে সম্মান দিয়ে আপনি তাকে স্বাধীন করেন এটা এটাই আপনার জন্য তার জন্য ভালো হবে এবং কমের মধ্যে একটা প্রভাব পড়তে পারে এই পরামর্শ তিনি গ্রহণ করেন আহ আসলে ভিতরে কিন্তু দেখি এই লোকটা যে বলে আখিরি নবী আমাদের টাওয়ার কিতাবে যেটা আছে ওই সব মিলে কিনা সারাদিন ওনাকে অবজার্ভ করলো তারা করে সন্ধ্যা যখন বাড়িতে গিল তখন ছোট ভাই বড় ভাই হই আপনি আখতাবকে বলে কি বুঝলেন তাকে যে দেখলেন মোহাম্মদ কে আসলে সে আখিরি নবী হ সেই লোকটাই তো এখন কি করবেন ইমান আনবেন না ইমান আনব না কি করবেন তার দুশ্মনী করব। কারণ কি আমরা তো আশা করি সে বোনি থেকে আসবে আর অন্য কম থেকে আসবে আমরা মানবো কখনো হতে পারে না দুশ্মনী করবো তা দুশ্মনী করতে করতে চলে গেল আল্লাহর কাছে তারপরে সফইয়ারা যার আনা ওই জিনিসটা ওনার দিলে কিছু দাগ কেটেছে অলরেডি ওই সময় দুই নম্বর হচ্ছে ওনার বিয়ে হয়ে গেছিল যুদ্ধের আগে ওনার বিয়ে হয়ে গেছিল বিয়ে যুদ্ধের সময় তার স্বামী মারা যায় আর কি আহ তো যখন নবী করিম সাল্লা সঙ্গে বিয়ে হয়ে যায় এবং উনি যখন তার সঙ্গে ঘর করা শুরু করেন তিনি লক্ষ্য করলেন ওনার গন্ডদের সে গালের মধ্যে দাগ সবুজ হয়ে আছে কোন এলাকায় রিসেন্টলি কিছু একটা এখানে আঘাত লেগেছে যে তোমার গালে এই সবুজ দাগের মত এটা কি তখন তিনি বলেন কানা রা আসিফি হেজরে এমনি আবির হকাইক ও যে আমার স্বামী তো হেজরে আবির হকাইক ছিল এমনি আবিল হকাইক আমি তার কোলে মাথা রেখে শুয়েছিলাম আমার ঘুম চলে এসেছিল তার কোলে মাথা রেখে আমি ঘুমিয়েছিলাম আমার ঘুম এসেছিল ওয়াকা কামারানি হেজরি আমি দেখতে পেলাম চাঁদ এসে আমার কোলের মধ্যে আসছে চাঁদ এসে আমার কোলে জায়গা নিয়েছে তা আমি ঘুম কেটে গেলে স্বামীকে বললাম যে এরকম একটা স্বপ্ন ব্যাপার কি আমার স্বামী এটা শুনে আমার গালে জোরে একটা থাপ্পড় মারলো ওই স্বপ্ন শুনেই আর বললো অকাল তামান মালিকা ইয়াস রেপ তুমি ইয়াসে মানে মদিনার যে বাদশাহ তার তামান্না করো নাকি মনে মনে মানে মেসেজ পেয়ে গেল মনে হয় যেন সাফি আর আহা বলেন ওইটা আমার ভিতরে ছিল কিন্তু যেহেতু নবী করিম সাল আল্লাহামের হাতে ওনার বাহিনীর হাতে আমার বাবা আমার দুই ভাই আমার স্বামী তারা সবাই নিহত হয়েছে তো ওইটা কষ্ট কিন্তু আমার মনের ভিতরে আসে যদিও আমি ইসলামকে বুঝতে পেরেছি রসল সাল্লামকে সম্মান করছি চিনতে পেরেছি আমি নিজেকে সৌভাগ্যশালী মনে করি তারপরে আমার মনে ভিতরে ব্যথাটা চলে আসতো টাইম টু টাইম তো নবী করিম সাল্লাম এটা ট্যাট পাইতেন যে আমার মনে যে কষ্ট আছে এবং এটা জন্য উনি কিছু দায়ী কিনা আমি ওনাকে দায়ী মনে করি কিনা এই জন্য নবী করিম সাল্লাম গিয়ে বলেছিলাম কয়েকবার কবিরাগুলোর মধ্যে ঘুরে ঘুরে আমাদের বিরুদ্ধে চড়াও হওয়ার জন্য সেই কাজটা করেছিল তার তো অনেক বড় ছিল কিছু করার ছিল না আর নবীরা তো আল্লাহ সিদ্ধান্তের বাইরে কোন কাজ করেনি আমিন তিনি এখন ওলিমা করবেন আসার পথেই মদিনা দিকে রওনা করে দিচ্ছেন তিনি বলেন যে তোমাদের আমাদের এখন ওলিমা করার জন্যতে কিছু নাই কার কাছে কি আছে নিয়ে আসো যার কাছে যা পাওয়া যায় তো সাহাবিরা যাদের কারো কারো কাছে এক কেজি আছে আর কেউ কিছু ঘি আস একটু ঘি নিয়ে আসলো কারো কাছে একটুখানি চি ছিল পনির পনির নিয়ে আসলো এই আরব দেশে এই তিনটাকে মিলিয়ে একটু হালুয়ার মতো বানায় এটাকে বলা হয় হাইস হা হাইস তো সবগুলো মিলে এটা হাইস বানানো হলো হালুয়ার মোটামুটি একটু খাওয়া দাওয়া করলেন মানে হালুয়া খেলেন এটাই হল ওরিমা তারপরে সফিয়া রাজু আনহার একটু কথা আমরা শুনবো সফিয়া রাজু আনহা যখন মদিনা চলে আসলেন ওনার কানের মধ্যে সুন্দর দুল ছিল কানের দুল তিনি যখন ফাতেমা রাজেলা আনহাকে দেখলেন দেখে এবং আরো কিছু যাচ্ছিল পোটলার মধ্যে নবী করিম সাল বিদ্যুৎ কিছু করে হাদিয়া তিনি দিলেন সফিয়া রা আনহা অত্যন্ত খুবই সম্মানজনক একটা অবস্থান ওনার ছিল যেমন বংশমনিয়তের দিক থেকে উহিদ বংশের মধ্যে ওনার বংশটা ছিল খুব হাই টপ লেভেলের এবং সৌন্দর্য দিক থেকেও তিনি ভালোই খুবই উঁচু মানের ছিলেন এবং দিন দাঁড়িয়ে যখন ইসলাম করেছেন দিন দাঁড়িয়ে ওনার সাংঘাতিক সিরিয়াস লেভেলে পৌঁছে গিয়েছিল মাসা আল্লাহ খুবই সিনসিয়ার ধৈর্য ভদ্রতা নম্রতা ভাব গাম্ভীর্য মানে একদম সমস্ত বিবিধের মধ্যে অন্যতম মনে হতো ওনাকে এবং কি অন্যান্য বিবিরা উনার চলাফেরা কথাবার্তা দেখে কিছু কিছু খানি মহিলাদের সতীনদের ব্যাপারে কি ধারণা হয় আরবিতে যে একটুখানি হিংসার ভাব চলে আসে আয়সার দিলা বলেন আমিন মেসলা সাফিয়া আর সফিয়ার হাতের খাবার এত পাকা আমি কোন মহিলাকে দেখিনি এত সুন্দর খাবার পাকাতে পারে। এখন এটা দেখে তোমার খারাপ লাগতেছে আমার ঘরে নবী করিম সাল্লাম আসেন আর স্পেশাল কি জিনিস পাকিয়ে একটা প্লেটে করে আমার ঘরে নবী করিম সাল একটু খাবার পাঠিয়ে দিল এটা দেখে যারা আমি রাগ সামলাইতে পারি আমার কষ্ট ধরে রাখতে পারলাম না লাগতে নামছি আমি আমি আমি এ কাম করে ফেলছি এখন আমার কাঠারা কি হবে উনি তো উন্মন উনি হয়ে গেছে কিন্তু সঙ্গে সঙ্গেই রিয়েলাইজ করেছেন আমি কাজটা ভালো করিনি আমি আসার দিয়েছি তাতে করে প্লেটের পোনা ভেঙে গেছে আর তার খাবার নষ্ট করছে আবার তাকে তুমি এরকম পাক করে আবার খাবার তাকে দিবা আরেকদিন এটা কাফার আদায় হয়ে যাবে এরপরে ওনার আরো কাহিনী এখানে একটু ওনার ভিতরে মনের ভিতরে একটু হিংসা চলে এসেছিল কষ্ট চলে এসেছিল একটু ইয়ে করে বললেন ইব না তো ইহুদি ইন ইহুদের মেয়ে যতইকুছি ভালো হোক না মেয়ে তো ইহুদের ইহুদির রক্ত আছে তিনি কাঁদলেন ঘরে এসে দেখলে কাঁদছেন তিনি বললেন কেন সাহেব কি হয়েছে আমাকে বললেন আমি কি ইহুদের মেয়ে এই কথা বলে আমাকে তিনি কষ্ট দিলেন তুমি তিন দিক থেকে তার মানি তুমি হলো নবীর মেয়ে অর্থ কি মূসা আল্লাহামের বংশের ওকে মূসা আল্লাহামের বংশে তোমার পূর্বপুরুষ তাহলে তো ওই বংশের মেয়ে তুমি আবার ভাই হারুন তিনি নবী ছিলেন তোমার চাঁত হয়েছে আরেক নবীর স্ত্রী হয়েছে। আর ওই নবীর বংশ কিছু নাই নবীর নবির দিক থেকে তাফরু আনটা দিয়ে তোমার উপরে তারা এই গর্ব করতে চায় তোমার সাম বেশি তাদের তুলনায় বংশের দিক থেকে কি বলো তুমি এই কথা বলে তোমাকে তারা খাটো করবে তারপরে তিনি হাফসার কাছে খুব বেশি গাইরাত মানে ওনার অমর আদিল্লা আনহ বাবা অমর কেমন বুঝলেন তো তো বাবা থেকে একটু ওই বেশি পেয়েছেন তিনি এই জন্য নবীকারী সালাম মাঝে মধ্যে কষ্ট হয়ে তো তিনি একবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি জিব্রিল্লাম আসেন হাফসার পক্ষে সুপারিশ করতে তিনি অনেক নফলেন আবেদ মহিলা অনেক লাইল করেন হিয়াজ করে দিয়ে না এখান থেকে যেটা আমরা শিখতে পেলাম যে মহিলারা আসলে যখন সতিনের ব্যাপারটা আসে তখন মহিলাদের কষ্ট হয়ে যায় ঠিক কিনা তো যারা এখন কোনো জায়গায় যাদের একাধিক স্ত্রী আছে তারা বুঝতে পারেন ব্যাপারটা কেমন মানে কে সন্তুষ্ট রাখার কাজটা এত সহজ না সাংঘাতিক শুধু এই ক্ষেত্রে না আপনার এই একাধিক খুনছুটি হবে এগুলো যদি নবী করিম সাল্লামকে নিজেকে ফেস করতে দেখেন দাম্পত্য জীবনে ফেস করতে হয়েছে ওনাকে নিজে যদি আমি মাঝে মধ্যে দেই যে স্বামী স্ত্রী একটু ঝগড়া হবে তার হবে এগুলো নিয়ে অনেকে আর সহ্য করতে পারেনা তালাকের দিকে চলে যান বিচ্ছেদের দিকে চলে যান মানে হয় যেন কিছুতেই আর এটাকে ম্যানেজ করতে পারবেন না আমি এক্সাম্পল দিই রসুল্লাহ সাল্লাহাম যে ম্যানেজ করেছেন ওনারও কষ্ট হয়েছে এটা জীবনে আমাদের পরীক্ষা মহিলাদের ক্ষেত্রে কিছুটা এই জাতীয় ঘটনাগুলো ঘটবে সবর করতে হবে তো যদি নবী করিম সাল্ল আসসালাম ওনার বিবির সঙ্গে ওনাদের হয়ে থাকে বা এরকম কিছুটা দূরত্ব হয়ে থাকে তো আমাদের জীবনে হবে না কেন কিছু হয়ে গেলে আমরা এত মন খারাপ কেন তাই না আর দ্বিতীয় থেকে আসে এটা কাছ থেকে আসে এটা শুধু মুসলামাদের মধ্যে হয় নাকি এখনকার আমাদের যে ওই কি আছে না প্রিন্স প্রিন্স দুইজন আছে না এই দেশের যে আমরা এই মহিলা ঘটিত জিনিসগুলোর মধ্যে পুরুষরা তখন ঢুকে ঢুকে সংসারের মধ্যে ভাই ভাই সম্পর্ক নষ্ট করে বিচ্ছেদ হয়ে যায় যদি ওখানে সীমাবদ্ধ থাকে কিন্তু এত ক্ষতিগ্রস্ত হবে না পুরুষদেরকে এই হেকমতার সাথে মহিলাদের বিষয়টাকে ডিল করা উচিত ওনার ইন্তেকাল হয় হিজড়ি পঞ্চাশ সনে এবং ওনার দাফন হয়ে যায় আর বাকি কবর স্থানের মধ্যে নবী করিম সালামকে এবারে হয়েছিল বিষ ইহুদি তোমাকে খাইবার থেকে আহ চলে আসলেন মদিনার দিকে তখন ইমরাহাতাম এবিনিসকাম নামে এক সাল্লাম এবিনামের স্ত্রী যে ব্যক্তি মার হাবের বোন মারহাব ছিল একজন ইহুদি লিডার মনে আছে তো একটি দুর্গের মধ্যে সে দুইজন সাহাবিকে পার্সোনালি হত্যা করেছে পরে আলী রাজানু পার্সোনালি লড়াই করে তাকে হত্যা করে সে ওই সেহাব এর বোন হলো সাল্লামী মেসকামের স্ত্রী তার নাম হল জাইনবিনুল হারিফ ইহুদি মহিলা সে নবী করিম সাল্লাহ খাইবা থেকে মদিরার দিকে চলে এসছেন সে এখন মেসেজ পাঠালো সে আল্লাহ নবীর জন্য একটু একটা একটা ছাগলকে রোস্ট করে পাঠাবে গোটা আস্ত ছাগলকে রোস্ট করে পাঠাবে যেটা আরবদের ওখানে মক্কামুদ্ ছিল গোটা ছাগলকে রোস্ট করে সে ভালো করে খবর নিল যে ছাগলের কোন অংশ তিনি বেশি পছন্দ করেন খেতে কোন কোন গুষ্ঠ কোন অংশের টুকা পছন্দ করে। আপনার জানা আছে না কোনটা শোল্ডার সিনার অংশ তখন বলা হলো সে ওই জায়গায় বেশি করে বিশ দিল আর গোটা ছাগলেই বিশ মিশিয়ে দিল তারপরে যখন নবী করিমেন্ট করা হলো খাওয়ার জন্য তিনি ঠিকই সিনার ওখানে হাত দিলেন শোল্ডার ওখানে নিয়ে তিনি মুখের মধ্যে দিলেন মুখের মধ্যে দিয়ে তিনি গিলে ফেলেননি এই সময়ই ওনার কাছে খবর আসে মাধ্যমে বিশ আছে তিনি মুখ থেকে বের করে দিলেন অন্যান্য সাহাবিরাও খেয়ে খাওয়া শুরু করেছিলেন আর কোনো আমি যে সোল্ডার থেকে নিয়েছি হাড্ডিটা আমাকে বলে দিল হাডি নিজে বলল যে হাড্ডিটা মধ্যে বিষ মিশানো আছে মো আল্লাহর মো বলে দিল যে তার এই মধ্যে বিষ আছে আমি যেন গেলে না ফেলি আমি সেজন্য তোমরা হাত উঠে ফেলা কেউ আর হাত দিও না সে বলে দিচ্ছে আমাকে বলে দিল যে সে এটা খাওয়া যাবে না কিন্তু ওই সাহাবি এক গিলে ফেলেছিলেন যার ফলে ওনার এফেক্ট হয়েছে যাই হোক ওনার এফেক্ট হওয়ার আগে নবী করিম সাল্লাই সেই মহিলাকে ধরে আনার জন্য খবর দিলেন ডেকে আনতে তাকে নিয়ে আসালো তাকে জিজ্ঞেস করলেন ফালাত করেছ কেন করেছা আমি চেয়েছি আপনাকে হত্যা করতে তারপরে অন্যের আসছে সে এখন বলে চালাকি করে আমি পরীক্ষা করে দেখলাম যদি নবী হন তাহলে আল্লাহকে আল্লাহ আপনাকে বিন খায় আর যদি সত্যি হক নবী না হন তাহলে এটা খাই মরলে মানুষ আপনার থেকে মুক্তি পেয়ে গেল নবী করিম সাল তিনি মহিলাদেরকে সহজেই মৃত্যুদণ্ড দেওয়া তিনি এড়িয়ে যেতে এবং তিনি বলছেন যুদ্ধের মধ্যে কোন মহিলাকে তোমরা মারতে এসো না কোন একটা যুদ্ধ তিনি একজন মহিলার লাশ পড়ে থাকতে দেখেছিলেন তিনি এই কতল এটা তিনি পছন্দ করতেন না তখন তিনি বললেন মা কান আল্লাহ আলা কি তা আল্লাহ তালা তোমাকে এই কাজে সফল হতে দেননি আল্লাহ দেওয়ার কথা না আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন তারপরে বললেন সাহাবিগন আমরা কি তাকে এখন হত্যা করব না কত করে ফেলবেন এত বলেন না তাকে কতল করোনা আরেকটি রেবায়তে সহিখারিতে এসেছে যখন এই সুম। তখন এই বিষর ছাগলটা রস করে নিয়ে আসো তোমাদের জিজ্ঞেস করব তোমাদের জমাৎ করে আহ তোমরা কি সত্য কথা বলবে জবাব দেবে আমার কাছে সত্য কথায় আমি আবার কাছে অবশ্যই সত্য বলবো তিনি জিজ্ঞেস করেন হাল জা আলতির সাথে তোমরা কি এখানে কোন ছাগলে কোন বিষ দিয়েছ না যদি মিথ্যাবাদী হন আপনার থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম আপনি শাশুড়ি আমরা মুক্ত হলাম আর সত্য নবী হয়ে গেলে এটা আপনার ক্ষতি করার কথা না নবী করিম করে দিলেন কিন্তু পরবর্তী পর্যায়ে একটু ছিলেন সাহাবি বেসর আনহুড়ে যখন ইন্তেন তখন নবী করি বললেন হুকুম হচ্ছে কেউ কাউকে মার জন্য যদি বিষ দিয়ে মারুক তারপরে দিয়ে মারুক তার শাস্তি কি হবে মৃত্যুদণ্ড কেসাস কেশা তাকে এখন আমার কেশাজী করতে হবে আলাদা শরীর অনুযায়ী তখন ওই সাহাবীর মৃত্যুর কারণে তার কেসাস কার্যকরী করা হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নবী করিম সালেন কিন্তু ব্যথা ওনাকে মাঝে মাঝে খুব সাংঘাতিক ব্যথা আসতো তিনি ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য হেজামা করাতেন দেখছেন হেজামা করার সুন্দর তো হেজামা করলে অনেক রোগ ভালো হয় বিষের মতো রোগেরও কিছু উপকার হয় বিষ কাহ রোগে তিনি এই বিষের কারণে ব্যথা বেশি অনুভব করতেন তখন তিনি চলে যেতেন হেজামা করতে একবার তিনি সফরে ছিলেন এবং তিনি মক্কা দিকে ওমরা বাহের সফরে আসছিলেন তখন তিনি খুব খুবই ব্যথা অনুভব করলেন তখন সাথে তাদেরকে দিয়ে হিজামা করালেন এবং এই বিশটা এসেছিল নবী করিম সালের ওই সেখান খাওয়ার পর থেকে পরে যখন ওনার বয়স বেড়ে গেল ইন্তকালার সময় ঘনি এসছে অকাত বালাকা আসারো হাদা সোম্বেলা ইলা তাই আবহারি মিনহু এবং এই বিষটা গিয়ে অ্যাকশন করেছে ওনার ওই রোগটা যে রোগটা হার্টের মধ্যে নাকি হৃদয় হতে বাহী ধমনি যেটা ব্লাড সার্কুলেশন যেটা দি মেইনটা হয় ঐটা ওইটার মধ্যে কি এই বিষটা ওনাকে ব্যথা অনুভব করাত কত মারাত্মক জিনিস এরপর যখন তিনি শেষ বয়সে অসুস্থ হয়ে পড়লেন যে অসুস্থ পারে ওনার ইন্তিকাল হলো তিনি বলেন মা এসাকে লক্ষ্য করে ইয়া আশা মা আজ আজিদু আজিদু আলামাত একাল তুমি খাইবার খাইবার থেকে আসার পথে যখন যে গোস্ত আমাকে দিয়েছিল বিষাদ গোস্ত একটু মুখে দিয়েছিলাম এটার কষ্ট এটার ব্যথা আমি এখনো পাচ্ছি মনে হয় আমি ওই বিষটা ভাবে ধারণ করেছে তিনি বলেন যে আমার এত ব্যাথা কেন হচ্ছে আর কোন কিছুকে আমি দায়ী করছি না হ্যা আবানু ইনক্রতা আবহারি আমার রগ ছেড়ে যাবে রগ ছেড়ে গেলে কি হয়ে যায় মারা যায় স্ট্রোক হয় এই ঠিক আসলে স্ট্রোক এর মত হয়ে গেছে ওই রগের মধ্যে এটা এটা আমাকে শেষ করে দিবে আমার সময় এটা দিয়ে হয়তো আল্লাহ আমাকে নিয়ে যাবেন এই বিষয়ে অনেক কেন বলেছেন এই বিষটাকে ওই সময় চাঙ্গা করে দিয়ে বিষের কারণে ওনার মৃত্যু দিয়ে আল্লাহ তালা ওনাকে শাহাদাতের মর্যাদা দিতে চেয়েছেন সাহাবি আবদুল্লাহ আনহুহিদ মোসরিমের হাদিসে বলেছেন লাল আহ বিহেশন আমি যদি বলতে হয় তাও বলব হতে পারে আহবু ইলে ইমিন আহরিফা আহিদাহসম করে তোমাদেরকে কথা বলতে পারি আমি কাবিহা ওন ওজাল তোমরা এটা এটা বিশ্বাস করতে পারো যে আল্লাহ যেমন নবী বানিয়েছে আল্লাহ থেকে বঞ্চিত করতে চাননি এ সময় খাইবার যদি শেষ প্রান্তে এসে হিসাব করে দেখা গেল যে এই পক্ষের কতজন মারা গিয়েছেন আর ওই পক্ষের কতজন আহ থেকে ১০ থেকে পনেরো মানে দশ থেকে উনিশ এগারো থেকে ১৯ এর ভিতরে নাম্বার মারা গিয়েছেন তার মধ্যে হচ্ছে আটজন চারজন করাইশের মহাজের সাহাবি একজন আশরা কবিলার সাহাবি পাঁচজন গেল একজন আসলাম কবিলার সাহাবি ছয় আরেকজন খাইবারের যে ছিল একজন রাখাল এবং সে এসেছিল কি এখানে তীর পর্বে আর সেটা দিয়ে আমি শহীদ হবে এই জন্য আসি ঘরিম্টিতে আসি নাই মনে আছে তো তো হলো সাত তাই না আর এগারো জন ছিল মোট কয়েকজন উনিশ জন পক্ষ থেকে শহীদ হয়েছিল যুদ্ধ হয়েছে আর ইহুদিদের মারা গিয়েছে তিরানব্বই জন মার হাব এবং বাকি রাসহ এভাবেই খাইবর যুদ্ধের শেষ পরিণতি এখানে আমরা আজকে সমাপ্ত করব খাইরান।